বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ রসুলিল্লা আলহি ও আজমাইন আহাদজিম বিসমিল্লাহিরহমানুর রহিম সম্মানীয় দর্শক মন্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা अभिनंदन जानिए शुरू कर आमा आजकेर प्रोग्राम जे धारा भावे एक सीरीजर मत इसलम और आजकल मुसलमान ये सीरीज विभिन्न विषय नहीं आपन सामने इतिपूर्वे आलोचना करी थी। ठीक से ही रकम आज के गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब इसलम आजक मुसलमान यतटाई একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক যুক্ত যে ইসলামকে যদি আমরা পুরোপুরি জেনে নিতে পারি পুরোপুরি নিজের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তবেই একটা প্রকৃত মুসলমান আমরা ইনশাল্লাহ হতে পারবো তাহলে ইসলাম যে বিষয়গুলো আমাদের শিক্ষা দিতে চায় এবং যে বিষয়গুলো আমরা বর্তমানে বেশি বেশি শিক্ষা গ্রহণ করছি ইসলাম যে বিষয়গুলোকে নিষেধ করেছে সেই বিষয়গুলোকে আমরা আমাদের বাস্তব জীবনে বেশি বেশি করে প্রয়োগ করার চেষ্টা করছি তাহলে এখান থেকে আমরা কী করে বেরিয়ে আসব। এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা দলগতভাবে গ্রুপ ডিসকাশন করে আপনাদেরকেও আমরা এই আলোচনায় সামিল করিয়ে সত্য জিনিসটা যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি তার যে ব্যবস্থাপনা এবং এই ব্যবস্থাপনায় যারা এই ত্যাগ বা শ্রম দিয়েছেন আল্লাহ সুবাহ যেন আমাদের এই ত্যাগ এবং শ্রম কবুল করেন আমরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে ঈর্ষা বা আমরা গ্রামের ভাষায় যেটা বলে থাকি সেটা হচ্ছে হিংসা অর্থাৎ একজন মানুষ আর মানুষের যাতে ক্ষতি হয় সে যে একটা উন্নতির পথে এগোচ্ছে সেই উন্নতি যাতে তার মাঝ পথে বন্ধ হয়ে যায় তাহলে এই যে একটা কু ধারণা মানুষের প্রতি মানুষের ধ্বংস হয়ে যাওয়ার একটা কামনা বা বাসনা মনের মধ্যে নিয়ে আসা এই রকম যে ভাব বা চিন্তা চেতনা আসে এই চিন্তা চেতনা বেশিরভাগ মানুষের মধ্যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বিভিন্ন মানুষের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা কি করে বাঁচতে পারব। ইসলাম আমাদের কি শিক্ষা দেয় এই হিংসার ব্যাপারে সেটাই আমাদের যে স্টুডিওতে যে সমস্ত অতিথিরা এসছেন सठी बार्ता चेस्ट कर जिज्ञेस मानुषर मध्य एलोर डेफिनेशन शी होते এখানে শব্দ ব্যবহার করেছেন হিংসার আরবি হচ্ছে বলেছেন তার নবীজির এখানে কাহিনী রয়েছে যারা রসুল সাল আলসালামকে জাদু করেছিল তার শারীরিক ক্ষতি করার চেষ্টা করেছিল তার জন্য আল্লাহ রবুল্ আলমিন সরায়ে ফালাক এবং সোরায়ে নাশ করে সেই জাদু থেকে তাকে উদ্ধার করেছিলেন পরিত্রাণ দিয়েছিলেন তার মধ্যে আল্লাহর বলেন বলছেন এখানে যে তুমি তোমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করো যখন হাসাদকারী বা হিংসাকারী সে হিংসা করে হিংসা করে তারা বলা যাচ্ছে হিংসার একটা প্রভাব রয়েছে হিংসার অর্থ কী হিংসা অর্থ হল যে পরশ্রী আপনি উন্নতি সাধন করছেন আপনার উন্নতি হচ্ছে সব আপনি মার্শাল্লাহ সুখে রয়েছেন আর একজন ব্যক্তি তার সেরকম উন্নতি নেই কিন্তু সে চায় আপনার যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে সেই নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাক অবদান শেষ হয়ে যাক এইটা হচ্ছে ইসলামের রূপে হারাম আর এটাকেই বলা হয় আরবিতে হাসাদ আমরা নবী ইসলামের এই ঘটনা থেকে আমরা দেখি যে নবী জ্ল আল্লাহ আলাইসাল্লাম যখন তিনি নবআতী দেওয়া করলেন বা তিনি নবী হয়ে প্রকাশ করলেন তখন ওই বংশেরই লোক ওই গ্রামেরই লোক ওই মক্কারি লোক তারা হিংসায় এবং রাগে ফেটে পড়লো সেজন্য তারা বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়েছে এমনকি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এগুলো হিংসার জন্যই হয়েছে তবে এখানে একটা হলো আর কথা পরিষ্কার করে দেওয়া দরকার যদি আপনি ধ্বংস হয়ে যান আর আপনার অনুদান শেষ হয়ে যাক নামতগুলো শেষ হয়ে যাক আমি কিছু পাই না পাই এটা তার দেখার বিষয় নয় এরকম হয়ে থাকে সেটা হলো হিংসার আগে বলেছি তবে দ্বিতীয় পর্যায়ে হলো আর একটা বলা হয় গিপদা গিপ্তা কাকে বলে যেটা হাদিসে এসছে লা হাসাদ নেয়নি দুটি জিনিস ছাড়া কোনো বিষয়ে ইসলামে কিনে হাসাদ বা গিপ্তা পরে বলে দিচ্ছি গিপ্তাকে বলে নয় একটা হলো যে এক ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের দ্বারা সে ইসলামের বা সমাজের উপকার করছে আর এক ব্যক্তিকে আল্লাহ রবা আলমিন সম্পদ দিয়েছেন সেই সম্পদ দ্বারা সে দিন বা সমাজ দেশের সে খিদমত করছে তো ঠিক আর একজন ব্যক্তি ওইরূপ কামনা করছে আল্লাহর কাছে হে আল্লাহ ওই ব্যক্তিকে তুমি যেমন জ্ঞান দিয়েছ বা তাকে যে সম্পদ দিয়েছ অনুরূপ আমাকে সেই সম্পদ এবং সেই জ্ঞান আমাকে দান করো জি কিন্তু এখানে পার্থক্য রয়েছে যে সে চাই নাই যে তার সম্পদ এবং তার জ্ঞান ধ্বংস হয়ে যাক তার যে সম্পদ রয়েছে জ্ঞান এবং সম্পদ সেটা তার বাকি থাকুক অনুরূপ আমাকে দেওয়া হোক এটাকে বলা হয় গিপ্তা এটাকে এটার ইসলামের কোনো অসুবিধা এটা বলে আপনার অনুরূপ আশা করা জি জি আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আল্লাহ আপনার মত দেশের খেদমত করি জাতির খেদমত করি আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আমাকেও আল্লাহ রাবুল সে হবে সম্পদ দেখ আমিও দেশ এবং জাতির আমি খেদমত করি এটা কোনো অসুবিধা কিন্তু যখনই হবে আমার প্রথমটা যে আপনাকে যে নিয়ামত হয়েছে সেই নিয়ামত ধ্বংস হয়ে যাক আমি কি পাচ্ছি না আমরা শ্রোত্রিমন্ডলী নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হাসাদ যেটাকে বলা আছে এবং এক ক্ষেত্রে যে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যে দুটো প্রেক্ষাপট এই দুটো প্রেক্ষাপটে আমরা এই জিনিসটা করতে পারি যার রাজাকে সম্পদ দিয়েছেন एम जा ज्ञान दान कर सरकम इच्छा व आकांक्षा मन वासना करते हास मध्य पड़ेना अपनाराथ जेने चाहब जो बर्तमान परिस्थिति आप कत जर्जरित निमज्जित हास भेतरे बर्तमान प्रेक्षापटा अपन का एक तुले जिने चाहब कारण आप मध्य अत्यंत गभर भाव एट सम्पर्क युक्त हो रही हास मध्य बज करथ बड़ी आसार पथ এবং এটা আমাদের সমাজের মধ্যে যে একটা ছায়া জাল বিছানোর মতো বিস্তার হয়ে রয়েছে এটার কি উপায় হতে পারে সমাজের মধ্যে যে সমস্ত হিংসার রূপরেখা দেখতে আমরা পাই যে কিছু আছে মানুষের ব্যক্তিগত স্বভাব বা কুচরিত্র এগুলোর মধ্যে পড়ে তো কুচরিত্রের মধ্যে এটা একটা কুচরিত্র মানে হিংসে করা হিংসা জিনিসটা কোনোদিন কোনো সমাজ পছন্দ করেনি কখনোই পছন্দনীয় এটা জিনিস নয় এ স্বভাবটাকে কেউ ভালোবাসে না এবং এইটা যে সমস্ত লোকের মধ্যে হয় এগুলো সমাজের ভেতরে নগণ্য মাত্রায় হয় গুটি কয়েক লোকের মধ্যে হয় সব লোকের ভেতরে এগুলো থাকে না এবং বেশিরভাগ লোক হয় কি ও খুব সহজে টের পেয়ে যায় যে হিংসা করে আমার কিন্তু লাভ কিছু হচ্ছে না বরং লোকসান হচ্ছে সেহেতু সে আপনি আপনি এ রোগ থেকে মুক্তি পেয়ে যায় অনেকে আবার মুক্তি পায়ও না তাহা সাদু মানে হিংসা করে চলবে না হিংসা তোমরা কেউ কাউরই করো তো যেখানে আল্লাহর নবী আমাকে নিষেধ করলেন তো এখানে আমাকে এটাই মেনে নিতে হবে একজন মুসলিম হিসাবে যে এতে কোনো ফল নেই সেই হেতু আল্লাহ আমাকে নিষেধ করেছেন আল্লাহ যে কোনো নিষেধের পেছনে একটা যুক্তিযুক্ত কারণ লুকিয়ে রেখেছেন বলেই এটাকে নিষেধ করা হচ্ছে তো সেই আল্লাহর নবীকে নিষেধ করলেন যে হিংসা করা চলবে না অতএব সেটা আমাকে বর্জন করতে হবে অথচ আমরা এটা জানি না বা আমরা এটাকে শুনিনি যে কারণটাই হোক না কেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা হিংসা দেখতে পাই হিংসা বিশেষ করে আমরা বাজারে বাস করি সেহেতু বাজারের বাড়ি ঘরে আমরা হিংসা দেখতে পাই এই স্রাব বলে একটা জিনিস আছে যে অপচয় করা একবার একটা বাড়িকে রং করা হয়েছে অথচ হঠাৎ করে আর একটা কোনো নতুন কোম্পানির রং চলে আসলো তো আমার প্রতিবেশী সেই রঙটা সেই পেন্টটা ব্যবহার করলো তো দুই থেকে তিন জায়গায় যদি সেই পেন্টের বা সেই রঙের যদি প্রশংসা শুনতে পাওয়া যায় আমি ফুট করে তৈরি হয়ে গেলাম আমার রঙের প্রশংসা হচ্ছে না শুধু আমার প্রতিবেশীর বাড়ির রঙটারই প্রশংসা হচ্ছে এবার আমিও শুরু করে দিলাম অথচ আমার কোনো প্রয়োজনই ছিল না তো শ্যাক যে কথাটা বললেন এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ভেতরে কোনো মঙ্গলের দিক নিহিত আছে বলে তো খুঁজে পাওয়া যায় না আমার প্রয়োজন ছিল না অথচ আমি কাজে গেলাম অথচ আমি কি করতে গেছি সে আমার থেকে বেড়ে গেছে আমি তাকে বাড়তে দেব না এই হীন উদ্দেশ্য নিয়ে আমি সে কাজে যাচ্ছি এই এটা হচ্ছে কি হিংসা এই হিংসা আমাদের সমাজের ভেতরে এই এক ধরনের আমরা দেখতে পাই আরও সমাজের ভেতরে আমরা হিংসা দেখেছি যে আপনি দোকানদারি করছেন বাজারে আপনার দোকানে আলহামদুলিল্লাহ বিক্রয় ভালো আছে হয়তো ভাইয়ের দোকানের বিক্রয় একটু কম আছে ক্ষেত্রে আমরা হিংসা করতে গিয়ে কত দূর এগিয়ে যাই আমরা কোনো না কোনো ছল বল কৌশল করে তাকে ডাউন করার একটা পথ অবলম্বন করি এত হীন মন্যতায় আমরা ভুগি যে একে কি করে আমাকে ডাউন করতে হবে অথচ একজন ভাই আমার সে যদি সুখী হয় সচ্ছল হয় তাহলে এটা আমার আনন্দের কথা যে ও আমার ভাই সুখী হলো আমিও সুখী হব। তো আমি আমার চেষ্টা চালিয়ে না গিয়ে ওকে ডাউন করে আমি বড় হব এই হীন চেষ্টায় নেমে যাই দেখবেন অনেক জায়গায় কত ডাকাতির কেশ শেষের বেলায় যখন তার রায় আছে বা ইনভেস্টিগেশনের পরে যেটা প্রমাণিত হয় তো দেখা যায় যে সেই দোকানদারের ইঙ্গিতে একাজ হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রাত্রিবেলায় অজান্তে আগুন লেগে গেছে দোকান পুড়ে ছাই হয়ে গেছে সকালবেলায় সে কপাল চাপড়াচ্ছে হায় আমার কি হলো হায় আমার কি হলো কিছুদিন বাদে দেখবেন বা এমন এমন ক্ষেত্রে দেখা গেছে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে যে আগুনটা এমনি এমনি লাগেনি কথাই বলে দিলাম শর্ট সার্কিট হয়েছে কারেন্টের কোনো ফল্ট হয়েছে আগুন লেগে গেছে পুড়ে গেছে কিন্তু এ কথাটা আসলে নয় আসলে এটা হচ্ছে কুটকৌশল সে বুদ্ধি করে এই কাজটা করেছে যাতে করে ও কি হয়ে যায় হয়ে যায়। আর এটা হচ্ছে একটি মাত্র তার হীন উদ্দেশ্য হিংসা তুমি বড় হয়ে যাবে আর আমি তোমার থেকে ছোট হয়ে যাব। আমি এটা বরদাস্ত করতে পারবো না ঠিক এই ধরনের হিংসাগুলো আমরা আমাদের সমাজে অহরহ অহরহ দেখতে পাচ্ছি যে হিংসা করে তার অবশ্যই ক্ষতি হবে এবং যে হিংসা থেকে বেঁচে থাকবে অবশ্যই তার লাভ হবে তবে আমরা ছোট একটা বিরতি নিয়েছি বিরতির পর আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনা গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 দা স্টুডেন্ট ইসলামিক স্কুলকরাত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 কি পরিণতি এবং যারা হিংসা করে তাদের যে পৃথিবীতে লাভ করতে পারে না তারা সবসময় ক্ষতির মধ্যেই নিমজ্জিত থাকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করেছিলাম মলানা সাহেব যে বিষয়টা আপনি শুরু করেছিলেন হিংসার যে পরিণতি বা যারা হিংসা করে তারা সবসময় ধ্বংসের মধ্যেই নিমজ্জিত থাকে আর যারা হিংসা থেকে বেঁচে থাকে তারা এই পৃথিবীতেও সাকসেস বা সফলতার জীবন লাভ করে এবং ইনশাল্লাহ আখেরাতেও সেই সফলতার জীবন পাবে তার নিজের কামাই কমে যাবে যেহেতু বদবুদ্ধি তার ভেতরে সময় কাজ করছে আর এই যে কুমন্ত্রণা সবসময় এই কুমন্ত্রণার পিছনে এই তাকে অশ্বাসা দিচ্ছে তাহলে আল্লাহ রাবুল আলমিনের একজন বান্ধা হয়ে মুসলিম হয়ে পথে একদিন মা আয়েসার বাড়িতে ছিলেন সেই সময় আল্লাহ নবীর কাছে তার অন্য এক স্ত্রীর বাড়ি থেকে একটু তরকারি এসেছিল একটা পেয়ালাতে কিছু সরবা ছিল দুই একটা মাংসের টুকরো ছিল সেই বাড়ির দাসিত সেটাকে হাতে করে নিয়ে এসেছে আল্লাহ নাবির নামে আনা হয়েছে মায়ের দেখে সেটাকে সহ্য করতে পারেননি যে আমার এখন বাড়ি চলছে আমার পালি আর এই পালিতে অন্য স্ত্রী অর্থাৎ মায়েশা মনে মনে ভাবছেন যেটা আমার কি সতীন সেখান থেকে এসে আমার বাড়িতে খানা দিবে আমার স্বামীকে এটা বরদাস্তের কথা নাই তো বাদির হাতে এইভাবে ঠেকা দিয়ে পেয়ালাটাকে ফেলে দিয়েছিলেন যার ফলে পেয়ালাটা যখন ভেঙে গেল তো আল্লাহ রসুল দেখলেন যে এটা একটা বিশাল ক্ষতি হয়ে গেল এটা কোন খান থেকে ঘটলো ঘটনাটা ঘটনাটা ঘটার পেছনে কারণটা কি আছে কারণটা নিশ্চয় এখান থেকে আমরা অনুমান করতে পারছি এবং আল্লাহ রসুল নিজে এটা অনুমান করতে পেরেছেন যে এটা হিংসা বসীভূতই হয়েছে যে এসে সহ্য করতে পারেনি যে আমার আর একটা সতীনের বাড়ি থেকে এভাবে খানা বা তরকারি কিছু আসুক নাবিজি কোনো কথা না বলে টাক থেকে একটা সুন্দর ভালো পেয়ালা নতুন বের করলেন এবং বান্দির হাতে সেটা তুলে দিয়ে বললেন তোমার মালকিনকে এটা দিয়ে দেবে আমি শুধু এইখান থেকে এটা শিক্ষা নিতে চাইছি যে একটা পেয়ালা ভাঙল তার বিনিময়ে আর একটা পেয়ালা গেলো এমনটা কি অসম্ভব হতে পারে যে যে পেয়ালাটা ভেঙেছে সেটা হয়তো মান ও গুণের দিক দিয়ে যেটা এখন নতুন গেল সেটা থেকে একটু দুর্বল ছিল তাহলে নিশ্চয় জার পিয়ালাটা ভেঙেছে নয় বলেই আল্লাহ রসুল এই ফেসাটা করেছেন সেখান থেকে আমাকে ইব্রাত বা জ্ঞান শিক্ষা হবে যে আমরা এই সমস্ত আমাদের বাস্তব জীবনে যে সমস্ত গ্রামে পাড়া প্রতিবেশীদের সঙ্গে চলতে গিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে এবং আর একটু কোরআনের আলোকে যদি আমরা চলে যাই যে রসুল্লাহ সাল্লা জীবনে তার যে স্ত্রীরা একটাও হিংসার পর্যায়ে চলে গিয়েছিলেন ওই যে মধু খাওয়ার যে ঘটনাটা আছে সুরাত তাহারিম যেটা আছে তো সেই প্রেক্ষাপটটাও নিয়ে আসুন যাতে আমাদের মহিলা সমাজ যে এই হিংসার মধ্যে একটু বেশি নিমজ্জিত আমরা বাস্তব জীবনে দেখে থাকি তাহলে সেই ক্ষেত্রে বিশেষ করে মহিলাদেরকে আমরা এই কোরআনের আলোকে কি মেসেজটা দিতে পারি রসুল্লাহ সাল্লাহিসের সেই ঘটনার প্রেক্ষাপটে এটা খারাপ মধ্যেও দেখতে পারেন যে রসুলামের স্ত্রীদের মাধ্যমে হিংসা ছিল সহ ছিল যে আসহ নামাজ পরে কোনো কোনো সময় যাই না বিন্তু যাহা কাছে যেতেন সেখানে একটু মধু খে আসতেন তো এটা মা এ ছাড়া আনহা আসলে তিনি তার বয়স ছোট ছিল আর তিনি একটু মানে এই ধরনের তোমার দেখলেন যে ওই স্ত্রীর কাছে তিনি মাঝে মাঝে মধ্য খান তখন তার একটু রাগ হলো মানে একটু ঈর্ষায় বলেন বা হিংসায় বলেন হলো না না আয়সার আচ্ছা আয়স তখন হাফসার সঙ্গে কোন একটা ইয়ে জিনিস সেটা সেটার যে গন্ধ সে গন্ধ আমার কাছে যখন আসবে তখন আমি ঠিক একই শব্দ ব্যবহার করব তাহলে আল্লাহ রসুল হয়তো মানে বিশ্বাস গন্ধ বের হচ্ছে মা আসার কাছে গেলেন মা আয়সা বললেন মাগা ফেরে গন্ধ বের হচ্ছে তখন তিনি রাগে মানে একটু বিরক্ত হয়ে কিংবা মধু খাবো না আমি মধু হারাম করে দিলাম রাগে হারাম করে দিলেন কিন্তু তার প্রেক্ষিতে কি হলো আল্লাহ সুতরামের আয়াত অবতীর্ণ করলেন তখন আল্লাহ রসুল জানতে পারলেন যে ব্যাপারটা কি যে আমি আমার স্ত্রীদের সন্তুষ্ট অর্জনের জন্য এই কাজটা করে ফেলেছি তখন আসল জিনিসটা ধরা পড়লো এখানে আমাদের শিক্ষণই বিষয়ে হচ্ছে যে আয়েশ আদুল্লাহ মানহা তিনি এইটা করেছিলেন তার এই সেই বুদ্ধিতে কিন্তু আমরা বলবো না আজওয়াজহারাত আমার মাতু মো মেনিন তারা এই দোষে মানে দোষে ছিলেন তাদের সংশোধন তারা হয়ে গেছিলেন কিন্তু যেহেতু তারা আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ আসলে কথাটা হচ্ছে এই তাদের যখন ভুল হয়ে যায় সে ভুলটা আকাশ থেকে সংলা সং তারাতে ফেস্ত ছিলেন না এটা হচ্ছে পার্থক্য আমরা বলবো যে মাত মোমনদের এটা ইয়ে ছিল হাসাদ ছিল বা হিংসা ছিল ছোটখাটো এটা আমরা হিংসার মধ্যে ধরবো কিন্তু আল্লাহ রাবুল আলম সেটাকে ছেড়মার ইয়ে করে দিয়েছেন সেটা মাফ করে দিয়েছেন তারা নিশ্চয়ই ক্ষমা চাই নিয়েছেন তাছাড়া রসুল সাল্লাম বলেছেন তোমরা কেউ অপর পেছনে লাগবে না এবং তাদের যাসুসি করবে না এবং তাদের হাসাত বা হিংসা করবে না এবং তাদের পেছনে কিছু বলবে না তোমরা সকলে আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও সুন্দর একটা হাদিস অনেক ক্ষেত্রে বলেন যে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে পড়াশোনায় পরীক্ষার সময় এই হিংসাটা করা যেতে পারে পরীক্ষায় লিখছে সে দেখবে না বা কেউ কাউকে দেখাবে না বা কম্পিটিশন যে কথাটা বলেছিলেন দুইটি বিষয়ে হিংসা করা যাবে বা কোনো বিষয় হিংসা করা যাবে না এবার আমি ছাত্র হিসেবে যদি লিখি আর সে যদি আমাকে দেখতে চাই এক্ষেত্রে ছাত্রকে মদত করা যায় এটা পরিষ্কার কথা এবং আমি আমার ক্যালিটাকে আমার মতো প্রকাশ করবো আমি আপনি যেন কি বলতে চাইছিলেন এবং শেষ বার্তা আমরা এই হিংসার ব্যাপারে কি দিতে চাই আমাদের দর্শকদেরকে আমি এই কথাই বলতে চাই যে হিংসার ফল কোনো দিন মিষ্ট হয় না যে হিংসা করেছে সে এহো জগতে এবং পরজগতে। উভয় জগতে কি হবে অকৃত কার্য হবে আর যারা হিংসা করে তাদের কাছে এই মেসেজ দিতে চায় যে আল্লাহ রা আলমিন যার ক্ষতি সাধন করতে চান তিনি ক্ষতিগ্রস্ত হবেন আর যার উপকার করতে চান তিনি আল্লাহ রসুল হাদিসও আছে যদি একটা বিষয় যেন সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যায় আর তার বিপরীতে আল্লাহ চলে যান তাহলে ওইটাই ঘটবে যেটা আল্লাহ চান পৃথিবীর লোক যেটা চাইছে সেটা হবে না সুতরাং আপনি যদি হিংসা করে কারোর ক্ষতি করতে চান যারা করে তাদের যে পরিণতি ভালো হয় না এবং কোন ক্ষেত্রে আমরা হিংসা করতে পারি তা আলহামদুলিল্লাহ দর্শক আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। এবং আল্লাহ সুবাহ এরকম একটা এই হিংসার কুপ্রবৃত্তি থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমাদের রাষ্ট্র আমাদের দেশ যেন সুখে শান্তিতে থাকে আমাদের আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি ওয়াকা আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত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 কাল রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেটকনাইন বাংলায় সেই মুসলেহদ্দিন